كافر يا لنتكم في وقال تعالى يوم يتقلب البر والبحر وهم سامعون افتوا ابنك بكل مني انظره ديجان يوم باي وجوه يومًا مصرًا صاحبًا مستبصرًا وأجوه يومًا إلا ليها غبرًا صرحتها خطرًا أولئك هم كفرًا بالحجرًا قابل احترام بذل সমস্ত মানুষের সফলতা এবং আপনারা আল্লাহ দিনের মধ্যে মানুষের জীবনের যত অংশ আছে পাঠ আছে মধ্যে খুবই রহুত অনেক বেশি দূর ছিলাম দুনিয়াতে একস্তর বছর কেউ বলতে পারবে না যে খবরে কতদিন খরচা হবে সে কান্ত সঠিক কোন পরিবর্তন নেই কোন পরিবর্তন হবে না যত রূপ আল্লাহ সৃষ্টি করছে সকল গ্রহকে ওই জায়গা থাকতে হবে গ্রহ জগৎ থেকে চলে আসতে হবে সকলকে থেকে বেঁধে আসতে হবে জন্ম নামে দুনিয়াতে যতজন আবির্ভূত হয়েছে সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে যতদিন আলমের বাদ্রা দিয়ে পড়বে সকলকে হাঁসরে ময়দানে উঠতে হবে হাঁসুরের ময়দানে যতদিন উঠবে সকলেরই হিসাব হবে না যত সময় পর্যন্ত হাঁসারের ময়দানে পুরো না করা হবে এটা চূড়ান্ত নয় পুরো জীবন কোথায় খরচ করতো বেদনকানি ভাবে কাটাইছে দিন সম্বন্ধে কতটুকুন জানছ এবং কতটুকুন মাংস শিথিল করা হয় আসনের ময়দানে জানি নেই জানতাম না এই ওজোরের কারণে কারো করে কারো কোনো জানিলেই জানতাম না এই কথা বলে কেউ পারে পারবে না কারণ হায়াতের বাক্স কিনে দেখে আল্লা তালা দিন সে জানতে হবে দুনিয়াতে জীবনযাপনের দুনিয়াতে আসার পরে করণীয় কিন্তু কিছুদিন পর্যন্ত থাকে মা বাবার দায়িত্বে সন্তানের ব্যাপারে করণীয় তো হবে কিভাবে যখন সে পূর্ণ বয়স্ক হয়ে তখন তাই দায়িত্ব তার উপরে গড় এই মা মামার জন্য হুসিন হইল সাত বছর বয়স হয়ে গেল তাকে নামাজের কথা বলো যদি নামাজ শিখাইতে হবে আগে যদি নামাজ পড়ো তাহলে তো সন্তান বলবে যে নামাজ কি নামাজের কথা বলার হুত যখন আসছে তাহলে বুঝতে হবে যে নামাজ সম্বন্ধে তাকে ধারণা আগে সৃষ্টি করাইতে হবে তার ভিতরে তৈরি করতে হবে দশ বছর হইলে তাকে নিজের সন্তানকে দিন না শিখিয়ে মা বাবা যদি দিন দ্বার এমন হয় যে তার যাওয়ার উপযুক্ত তার নেতির সাথে জাননাতে নিয়ে যাওয়ার উপযুক্ত বা আমার মামা বা মাকে দিন শিখায় নাই এই অভিযোগের কারণে মা বাপকে জাহান নামে চেষ্টা করেন মেরে মহাত সফল সিদ্ধান্ত আল্লাহ পক্ষ থেকে নেওয়া হয়ে গেছে আল্লাহ সিদ্ধান্তের মধ্যে আর কোন পরিবর্তন আসবে না যত রুহের জন্ম হয়েছে ওই জগৎ ছাড়তে হবে রুহ জগৎ ছাড়তে হবে যত রুহ মায়ের পেটে আসছে মৃত্যুর দরজাতে বের হয়ে আলমের দরঘাতে তাকে প্রবেশ করতে হবে হাঁসের তাকে উঠতে হবে হাঁসের ময়দানে মানুষ বিভিন্ন ভাবে উঠবে উঠবে কান্দতে উঠবে কান্না শুরু হয়ে যাবে এই কান্না শেষ নাই চোখের পানির শেষে রক্ত পড়বে তাতেও কান্না থামাইতে পারবে না অনন্তকালের জন্য জাহান্ন মে যে তাকে হবে যদি পরিমাণ না থাকে ইমানকে বুনিয়াদ বানাই আমলের মাধ্যমে আমল নবির তৈরি হয় হাসছে হাসী বলেন যে কবর থেকে তখন উঠবে আলমের বাজার থেকে তখন রা দেবে ময়দানের দিকে আল্লাহ নী বলেন এটার মধ্যে তাদের কোনো ভয় নেই তাদের কেনাই কোনো ভয় নেই তাদের কোনো আমি যেন তাদেরকে দেখতেছি তারা আসছেছে মাথার থেকে মাটি ছাড়তেছে আর বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত করে মানে আমাদের সকল নবীদের বাপ এক মা ভিন্ন ভিন্ন অর্থাৎ সবটা মান্যতা আদায় করার চরিতার মধ্যে ভিন্নতা ছিল বেড়ে মত কালীনাথ শব্দের মধ্যে কোন ভিন্নতা ছিল না সব নদীদের একই না এই কাজীমালা বানানোর জন্য লোকীদের মেহনত ছিল বর্তমানে তো মানুষ ব্যবসাওয়ালা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিতে আনন্দ আনন্দিত হয় ব্যক্তার পরিচয় দেওয়াটা নিজের জন্য গর্ব করে শিল্পগতি হইলে তো কথাই নেই মেহনতার কারণ কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলে এমন দিনকে যেদিন তোমার সম্পর্কে কোনো কাজে আসবে না তোমার সম্পদের তোমার কোনো কাজে আসবে না কোরআনে করিমের মধ্যে বহু বেগে আল্লাহ তালা মা বলছেন ওই ভয়াবহ দিন সেই ভয়াবহ দিন সেই ভয়াবহ দিনকে ভয় করবে তোমার সম্পর্কে তোমার কোনো উপকারে আসবে না তোমার সন্তানেরা তোমার কোনো প্রকারে আসবে না বাচ্চারা সেদিন স্বীকার করবে রাজা বাচ্চাতে তারা ছিল হাতে তারা সেদিন আপস করবে না রাজা বাচ্চা বললেন হালাকা আনলি সন্তোল আমার সম্পদ আমার কোনো বকরে আসলো না আমার রাজত্ব আমার হাত ছাড়া হয়ে গেছে তাদের এই আফসোস আর কান্নায় আল্লাহ পরিবর্তন আসবে না আল্লাহ তালার অসন্তুষ্টির আগুন আরো চলবে যত কান্দবে তত অসন্তুষ্টির আগুন চলবে মেরেম আল্লাহ সন্তুষ্টি পাবে না আল্লাহ একদিকে ওরা হুকুম দিবেন যারা মাল দামেরা মাল হলা হিসেবে সম্পদশালী হিসাবে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ করত যে মালের মধ্যে থেকে সে আল্লাহর হুসুকে ভাঙস কামায়ের ক্ষেত্রে আল্লাহ তালুমকে ভাঙছো খরচের ক্ষেত্রে আল্লাহর হুতুন থেকে খরচ করতকে ধ্বংস করছে তারা সেদিন কানবে তাদের কান্নায় কিন্তু মাত্র আল্লাহ তাল রহমত তাদের দিকে আকৃষ্ট হবে না বরং আল্লাহ তালের হুজু হু ফুল এদেরকে ধর এবং সত্তর বস লম্বা আগরের শিকর দিয়ে তাদেরকে বান্ধব যার এক মাথা মুখের মধ্যে দিয়ে পড়ায় দেওয়া হবে পায়খানা রাস্তা দিয়ে করবে এক হাত চাঁদ দিয়ে পিছনে ভেঙে ঢোলাই দিলে আর এক হাত করে নিয়ে যাবে অবরাত্রী কামাল তারা আল্লাহকে বিশ্বাস করত না আল্লাহর ইমান শিরোনা চা আল্লাহর ছিল না আল্লাহ অবলম্বন করেছিল করে সম্মানের জন্য করে এটা ক্ষমতাকে মজবুত করার জন্য করে মধ্যে থেকে আল্লাহ তালা যাকে চান তামান তাকে একটা অংশের রাজত্ব দিয়ে দেন মুলকাম থেকে চান তার থেকে ছিনায় দেন অত ঐদ্ধ মান্তা শা যাকে তাকে সম্মান দিয়ে দেন অত দিল্লু মানতা চান তাকে আল্লাহ অপমান করে দেন সমস্ত ঠায় আল্লাহ হাতে মেরে মকতর্গ তাদের এই কথাটা খুব বিশ্বাস ছিল না মালিক আমি ক্ষমতার মালিক আমি এটা তাদের বিশ্বাস ছিল না অপরাধ তাদের জিন্দগি কিন্তু তরিকা না এটা তাদের অপরাধ করছে মন মত লেবাক পোশাক খাওয়া দাওয়ার আইতে মন খাওয়া দাওয়ার তরিকা মন কামাই রুজি খরচ ইমানের জন্য যেমনি ভাবে আল্লাহ তালাকে বিশ্বাস করার পরে নিজেকে হারান থেকে ফিরাই রাখতে হবে অনুরূপ ভাবে ইমামের জন্য নবীর তরিকাকে মাথর থেকে পা পর্যন্ত নিজের জীবনে জায়গা করে দিতে হবে যে ব্যক্তি জীবনের কোনদান এসে যান নাকি উন্নতের খেলার যে জীবনযাপন করবে নবীজি তাকে নিজের উন্মত হিসাবে স্বীকৃতি দেবেন না বলে গেছেন নবীজি কোথায় স্পষ্ট নবীকে বললেন ইল্লা করলোলার আবা আবার সমস্ত জান্নাত্রীে আবার পেয়ে গেলেন বললেন্লা অস্বীকার পুরো উন্মতের জন্য একটা সমাধান দিয়ে গেলেন জিজ্ঞেস করলেন একজনে সমাধান দিলেন পুরো উন্মতের জন্য এর সাথ করলেন মানি দেখাল যার জীবনটা আমার জীবনের মতো হবে যার জীবনে আমার জীবনের অনুসরণ থাকবে সে জানাতি যার জীবনে আমার জীবনের অনুসরণ নাই আমার জীবনের সাথে বিল নাই সেই হলো অস্বীকারী মেরে মোহারেস্কর দুর্গ আল্লাহ সেদিন জানাই দেবেনা তারা এদের কাছে আগের নবীর জমানার কিতাব ছিল এই আল্লাহকে মানত নবী কে মানত না কি বলেন তারা কি ইমানদার হয়েছে নাকি ইমানদার হওয়ার জন্য হুজুর সাল্লি সাল্লামের তরিতা অনুপরে নিজেকে ডালতে হবে হুজুর সাল্লি ইসলামের তরিকাটা আমাদের জীবনের জন্য একটা ফর্মা ডের মধ্যে গিয়ে আমাকে বৈজ্ঞ হবে এর ব্যতিক্রম হইলে নাজাকের উপায় নাই মুক্তির কোন রাস্তা নাই যত জায়গায় কথা আসে সব জায়গার মধ্যেই কথাগুলো আসে আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ তালার হুকুমের পাবন্দ রী ইমান শব্দ আছে শব্দ আছে আমান্না আমান্না শব্দ আছে সব জায়গার ব্যাখ্যা এটি মেরে মুক্তবো ওরা কালতে থাকবে আল্লাহ তাল কথাটা কত করে সত্য ছিল সেটা বুঝতে পারবে সেদিন তো ওদের কান্না অতীতের নার মানির কারণে যত কানবে আল্লাহ বাড়বে জানায় ফেলবেন অপরাধকে শোনাই দিবেন অপরাধীকে শাস্তি দেয় আর তাকে দেয় এই অপরাধের কারণ তোমাকে শাস্তি দেওয়া হইতেছে আল্লাহ তালকে আমাদের ময়দানে শোনাই দিবেন জাহান্নের আগত আমি তোমার জন্য কিছু করতে পারবো না সম্পদ আগে আসবে না সন্তানেরও আগে আসবে না শুধুমাত্র স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ঝকঝটাই ইমান তারবে যার ভিতরে কোনো দাগ নাই কুকুরের দাগ নাই চুল দাঁত নাই বড়াই করার দাঁত নাই অহংকারীর দাঁত নাই নিজেকে বড় মনে করার দাঁত নাই যে মনে করলো যে আমি আমিও কিছু ধ্বংস হয়ে গেল এটা হলো আল্লাহ তালার নিজস্ব জিনিস বড়াই পিড়িয়া আল্লাহ বলে এই বড়াই হইল আমার গায়ের চাদর যে কোনো ব্যক্তি যদি ভরাই করে মনে মনে করেন তাড়াতাড়ি কবরকে মূর দিয়ে ভরে দেয় আল্লাহ রহমতুল্লাহ হাজে রহমতুল্লাহ রহমুল্লাহ আর এই যে কখনো মানুষের কথা মনে করতে পারে কখনো আবার ভুলেও যেতে পারে নিজেদের দাওয়াতের যায় হয় তাই। আমি কিছু না যে এই অবস্থানটাকে ধরে রাখার জন্য মশারা বড় জরুরি জিনিস যদি মশারার মতো চলতে চায় আর দণ্ড নিয়েতে যায় সেটা ভিন্ন কথা যে চালাইতে যায় মশলা চালাইতে যায় মশলা ভিতরে যা আসে চালাইতে যায় মেনে মহতর বুঝুর্গ সে তো যেই পরিমানে নিয়ে গেছিল তার বেশি পরিমানে বড়াই নিয়ে ফিরে আসে আমাদের উস্তাদ ছিলেন গয় ডাঙ্গ সর্ববর্ত মহকান মহা জ্ঞানী কোন মাদ্রাসায় কোথাও কোন সমস্যা নেই ওনাকে নিয়ে যাও মাদ্রাসার ব্যাপার উনি মহাজ্ঞানী শীতের মৌসুমে তো হুটুতে পাওয়াই যেত না হয়তো সকালের লঞ্চে এসে নামছেন আবার দুপুরের লঞ্চে রওনা দিচ্ছেন সামনে কিছু নুর তার ভিতরে ঢুকবে না এলএমের নূর যদি না ঢুকে তাই এলএম সে দুনিয়ে তালাশ তালাশ করা শুরু করে দিবে তার এলএম পিদের কোনো লাগবে না আরামাই করবে জান্নাতের ভাড়ে পাবে না অর্থাৎ জান্নাতের বাতাসে তার গায়ে লাগবে না সন্ন্যতের পাবন্দ এলেন শিখার মধ্যে লেগে থাকবে তার এলএম তাকে দিকে নিয়ে যেতে দিন থেকে দূরে সরাই দিলে খুব নারাজ হয়ে গেলেন জোহরের পরে বললেন বসেছেন অনেকদিন পর্যন্ত আসেন পাঁচ দিন সাত দিন দশ আসেন তখন মাঝে পরে বসাইছেন কিন্তু যখন সফর খুব বেশি হতো তখন পরে বসেছেন কথাবার্তা বললেন তারপরে পর্যন্ত ছিলেন বুদ্ধি বৈদ্যমানায় তারো ছিল না সেই উত্তাদ হোক সেই ছাত্র হোক দূরদর্শী মানুষ ছিলেন পর মানুষ ছিলেন আল্লাহ না ছিলেন আল্লাহাল জিনিসটি হলো ইংরেজদের তরিকায় মনে খুব কষ্ট পাই প্রতি দিন আবার বললো বললেন যে জোহরের পরে মতাম ছিলেন কথা বলে যে তোমাদেরকে একটা কেস নাই বরিশালের মানুষ ছিল তো একটা কেস নাই চেষ্টাটা কি তারা গেছে তুরুটু হয়েছে মেয়েটা বৌ হইতে হয়েছে মেয়েটাকে দিয়ে দিছে আর দাদি ঈদ কুরবানি আনন্দের সময় নাতনিকে এই যে জন্মের পরে তুলে দিচ্ছে খাওয়া দাওয়া ঘুম যে আমার মেয়েটা বিয়ে হলো নিয়ে গেল ওই বাড়িতে কেমন ব্যবহার করতেছে কেমন আছে ভালো মন্দ তারা কি আন্দোলন করতেছে ও খুশি আসে না বিপদে আছে মনটা খারাপ আপনার বোনের কাছে যদি যে বাড়িতে ওর সাথে কেমন আচার ব্যবহার করছো শাশুড়ির শাশুড়ির ব্যবহার করুন ননদ যারা আছে তারা কেমন আমার জিজ্ঞাস করে বই ওই তোর শ্বশুর বাড়ির মানুষজন কেমন তোর শাশুড়ি কেমন তো আদর করেনি তোর কোন আদর করে নরদরা কেমন খুব খুশি আমাদের পৎকাল এগিয়ে গেছে ভালোই বললে কেন এখানে একটা কিছু আছে ভালোই মানে ভালো হইলে ভালো বলবে এই বললি যে ভালোই আমি তো তুমি যার জিজ্ঞেস করছো তাই বললাম এর মধ্যে আবার তুমি কি করে আগুন লাগাই দেবাসে অত চিন্তা করিস না তোর দাদার ঘর পড়ছি তোর বাপে আমার কাছে জন্ম তারে পালছি তোর বাপের বিয়ে করাইছি তোর মার হাতে সংসার দিস পাগল মনে করিস না তোমার নাতির আসার ব্যবহার খুব ভালো মানুষটাও ভালো মুখে গন্ধ কথা বলতে আসলে আমার ঘুমি আসে এই জন্য ওইভাবে বলছি এত ঢুকুন পেট ঠেট খারাপ নাকি খাওয়ার পরে পেট ভুট ফুট করে নাকি রাতে পেট ফোলে নাকি একদিনই সাজ করে দেওয়া তোমার পায়ে দুই বেশ করে না ঘুমাইছে বেলা নাস্তা করে এগারোটা সাড়ে এগারোটা উঠছে ডাকাই তুমের তো উঠছো আস কি আমি বানাই দিবো ভাই তুই ভাই তোমার চোখটা একটু লাল লাল দেখা সব ঘুমাই শরীরটা হয়ে গেছে নাও ভাই এই পাঁচটা যাও ঠান্ডা হবে তিন রাস্তার বই দেখে একদম এক জায়গায় জ্ঞানদারি বসে আর এক জায়গায় জাম বেছে দ্বীপের মধ্যে লবণ মরিচ আমাদেরকে জিজ্ঞেস করে এই সমস্যার সমাধানের কারণে নাসিন্দা ভাইদের পাঁচটা টাকা ওই সমস্যা বাড়ছে না কমছে মেরে মহতার আন্দোলন খ্রিস্টানদের তরিকা এক একটা শূন্যতের জন্য এত জ্বলন ছিল তাদের চুল কাটার হোক না ওই শূন্যতা ওই উপরে এই এনেমের লুক থেকে তারা বঞ্চিত হয়ে যাবে সে আমাদের ময়দানে তার কাছে কোন মূল থাকবে না সে অন্ধকারে নিবন্ধিত হবে কিছু মানুষকে আমাদের ময়দানে নূরও পাবে যাদের প্রকাশ করে দেওয়া জিনিস মেয়ের অন্তর থেকে বের সামনে চলে আসবে এক অংশ ডান ডেকে থাকবে এক অংশ এই দুই অংশের ছটা ছটি শুরু হয়ে যাবে এমন আকর্ষণ হবে ওই মনের ভরার জন্য আর জান বলে আল্লাহ হিকুবের বাস্তবায়ন নাই নবীর কলিতার প্রতিভবন নাই আল্লাহ তালাকে যেভাবে বিশ্বাস করে এইভাবে বিশ্বাস যে করে না আল্লাহ তালা কিভাবে বিশ্বাস করতে হয় যার কোন শরিফ নাই তিনি কারো মতো নন এবং কেউ কার মত নন যিনি কোনো সন্তানের জনক নন এবং যাকেও কোন যাতে জন্ম দেয় নাই আল্লাহকে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস থাকে যে ফেরেস্তা একটা মকলু আল্লাহ তাল্লাহ সৃষ্টি আল্লাহ তালা দুনিয়ার নেদানকে কে জন্য ভেনেস্তা পয়দা করছেন এবং আমাদের সাথে কয়েকজন বহু আল্লাহ তালা নিয়োগ এই বিশ্বের যদি কারো অন্তরে থাকতো সে কি করে অস্ত্র বের করে মেরে মস্তর দস্তুর্গ পুলিশ কে তো ভয় করে মা বাবা কে ভয় করে এমপি সাহেব কে ভয় করে এলাকার চেয়ারম্যান কে ভয় করে ভয় করেছে সামনে করতেছে মিথ্যা বলতেছে জীবক করতেছে ষড়যন্ত্র করতেছে জুলুম করার পরিকল্পনা করতেছে তারপরে কিছু মানুষ এতে বুঝে আসবে না আল্লাহ করে বলেন তারা সার্বক্ষণিক ভাবে জানতেছে তোমরা কি সে কি দাবি করতে পারে আমি মা বাবুকে সহকার করি মা বাবকে ভয় করি মেনে মোস্তার সমস্ত নদীকদের গরিব এইভাবে এই অর্থে তাদেরকে তাদের বিনিমান আনতে হবে বলি হিসাবে দিনের বিনিমান আনতে হবে প্রত্যেকের দলার মধ্যে বাড়া ঢুকে পড়ছে ওই যে সকলেই লেখা জানবে আরবিতে থাকবে আরবিতে আরবিতে লেখা থাকবে তার মধ্যে পড়বে জীবনের সর্বপ্রথম থেকে শুরু করছে কখন তারা দূর্গ বউটের সমাজ থেকে শুধু কান্না আর কান্না তাদের জন্য যারা নাকি বহুতের আর্থিক জীবনে বড় আনন্দে হাসি খুশছে আনন্দে জীবনযাপন করছে তাদের কান্না সারা জন তাই না ভক্তরাম দুর্গু এইগুলো সবই মানের কথা এগুলো বিশ্বাস না থাকার কারণে আজকে আমাদের জন্য গুণা করা সহজ হয়ে গেছে আল্লাহ রয়েছে এর একটা এত বড় কল্পনা যেই গুনে একবার করার পরে যদি তবা না করে আর যদি তবা কবল না হয় তাইলে তার যদি আর যেটা আল্লাহর কাছে কবুল হবে যেটা আল্লাহর কাছে কি হয় কবুল হয় সাহায্য কাছে কবুল হয় ময়দানে বহু এনে মাল্লা জাহান নামে যাবে দাম সরকার ওইটা ওইটাকে বলে যে আল্লাহর কাছে কবুল হয় যদি কবুল না হয় লক্ষ কোটি দাম সরকারী কে আমাকে ময়দানে জাহান চলে যাবে যত বড় গুণাটা করলো যদি সে তহবা না করে তার তহবা যদি কবল না হয় যত বড় গুণাটা করছিল হচ্ছে বড় একটা গুণা করার আগে তার হবে না অনুরূপ হবে নে কোন নেতাম করে তার নেকি কবুল হয় ওই আমলটা কবুল হয় সত্যে বড় একটা নেতি করার আগে আল্লাহ না তাকে মত দেবেন না সমস্ত মানুষের ফলার মধ্যে মালা আমলের মালা ধুলে পড়বে স্পষ্ট নাই কোন খামের মধ্যে নাই খোলা আল্লাহ বা কাপা বিনাপটা হাসি বা তুমি তোমার হিসেবে খাতা পড়ো নিজে পড়ো তোমার হিসেবে জন্য তুমি নিজে যথেষ্ট দেখা থাকবে সেটি সব মানুষের স্বীকার করবে যে একটু জিজ্ঞাসা ছোট বড় কোনোটাই বাদ পড়ে নেই গোপনে প্রকাশ্যের কোনোটাই বাদ পড়ে কেমলে বাদ পড়বে আল্লাহ আল্লাহ আপনার আল্লাহর কাছে গোপন না কোন পর্দার আল্লাহ তালার এলাকি আল্লাহ তালার দেখাকে কোন পর্দায় আর চোখে রাখতে পারে না জুয়াশালা আসে তিনি <تصفيق> إلا هو رابعهم ولا خمسة إلا هو خادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا تنجلين؟ تنجلين؟ تنجلين؟ تنجلين؟ تنجلين؟ الله تعالى بلزيء إلا هو رابعهم تنجلين الله وكما يأسه ولا خمسة আল্লাহাদের ষষ্ঠ না আল্লাহ তারা আল্লাহ হোক অত আল্লাহ বেশি হোক সংখ্যা চেয়ে কম হোক পাঁচের চেয়ে বেশি হোক ওলা আদিনা রিতা বলা এই সংখ্যা কম হোক আর আর যেখানে বেশি করো না এই রা কানু যেখানে অহোমা হোম আল্লাহ তোমাদের সাথে আছে আল্লাহ শুনতেছে খবর দিয়েছিল আল্লাহ সবকে সুযান মেরে মহতর দুর্গামে সকলেই শিকার জন্য প্রকাশে কোনো কিছুই বাদ পড়েনি সব এখানে মেরে মহত রামদপ্তর দুর্গ ওই দিনের এই হায় অফ কাজে আসবে না কারণ হায়াপের সমাজ শেষ হয়ে গেছে যেদিন মারা গেল ওই আমলে তার আমলের সুযোগ শেষ হয়ে গেল কেমন তোর মাত্রের কান্না কাটিছে তার ভাগ্যের কোন পরিবর্তন হবে না ওই দিন আমলের আমল অনুযায়ী ফাইসালা হবে ভাই আমল অ তারা আন্দোলন আমল মানে হলো মানুষের কর্ম গোপনে করুক তারপর কাশে করুক ভালো করুক সবটাকে আরবি বলে যদি ভালো করে থাকে আমি আগে আসবো না তোমার অংশের যাহ নামে আগুনকে তুমি নিবাও লাউকে সে আহ আমি তোমার জন্য কিছু করতে পারবো না আল্লাহ বলে এগুলো ইমানের কথা এর উপর ইমান থাকতে হবে ইমান যদি না থাকে ঘুরতে থাকবে আর আশা করবে সে আমাকে পার করে নিয়ে যাবে এই আয়তের না থাকার কারণে অনেকেই বলে কথা বলা নামে সরাসরি ভাবে এছাড়া ইঙ্গিতে ইমানের তো বর্ণনা কেউ যদি এটাকে বিশ্বাস না করে যে হাসালে আমার তো আবার সাহায্যকারী কেউ হবে না এই কথা কেউ বিশ্বাস না করল সে তো কোরআনের অস্বীকার করে দিল তাই যদি ইমানের সত্যের মধ্যে আসে অরুমিত পরে যে আসে ওমালায় কী অপুটু বিহি আসমালির সমস্ত কিতাবের ইমান আর সে তার ইমানটা কোথায় থাকলো যদি পরামর্শ তার ইমানটা কোথায় থাকলো লক্ষ তো আমরা দেখতে চাই না এই যে আমার বর্তমান অবস্থা যদি আমাদের কাছে বলি তাদের তো বলতে হবে তাদেরকে বলবে নতুন করে মুসলমান নতুন করে মুসলমান হচ্ছে আসবে না সমস্ত মানুষ তার ভাইয়ের থেকে পালাবে পরিচয় দেবে না অবঙ্গ আদি সমস্ত মানুষ তার মা থেকে পালাবে ও সাহিব সমস্ত মানুষ বন্ধু থেকে পালাবে আর ভাইব থেকে পালাবে এমন ভয়াবহ পরিবেশের পরিস্থিতি যে ভয়াবহ পরিবেশের পরিস্থিতির কারণে থেকে তার অপর থেকে ভুলাই দিলেন অপরকে ভাবে সেরা ওই দিন কিছু চেহারা এমন কেন্দ্র হবে একেবারে মনে হয় চাঁদ চাঁদের আলোচনায় ডাল এবং নবীর বাচ্চার উদ্দেশ্য মানায় করছে নদীর নদীর তাপ ছিল চালানো. ময়দানে মালিক আল্লাহ বানাইছে দুনিয়া খরচাই এখানে আখরাতের প্রস্তুতির জন্য আসা আর আখেরাতের প্রস্তুতি নিতে হলে মাথা আল্লাহ করতে হবে মানুষ হিসেবে আল্লাহকে স্বীকার করতে হবে এটা বলো গল বুনিয়াদ ভাই আমার মেয়ে একটা মেয়ে অসুস্থ ডাক্তাররা এখন বলতেছে আমাদের সাথে আর চিকিৎসা নাই বাড়িতে নিয়ে যান ঠিক আছে আপনি আল্লাহর চলে যান নিজের নিতে না খরচ করে নিজের ইমানটাকে বাড়ানোর চেষ্টা আর আরেকজনকে আরেকজনও যাতে তার ইমানকে বানানোর বাড়ানোর জন্য তৈরি হয় এদের জন্য তাকে দাওয়াত চাকরি হওয়ার জন্য আল্লাহ রাস্তাটা আল্লাহ মাহবুব হয়ে যাওয়া যায় তাহলে তো সে যা বলবে আল্লাহ তাই করে দেবে শুধু শুনে আগে কালকে আমরা শুনতেছিলাম বারো দিন বায়ন করতেছিলেন নদী যে বলছেন যে আমার উন্নত থাকবে দাওয়াতের ময়দানে চালাই চালাই সাহাবাদের অন্তর থেকে দুনিয়াকে এক সবাই এক সাল বের করে দিয়েছিলেন এমন না খবর দিলেন ঘরে ঢুকে দেখেন উনি পাগলের মতো অঝরে কাঁপতেছেন আমি কি হয়েছে আপনি কথা কাঁপতেছেন আপনার কিছুই জানলাম না কিছুই শুনলাম না কি কারণে আপনি কাঁপতেছেন এছাড়া চললেন কয়েকটা বিভিন্ন এই দুনিয়ার সমান আসছে ভয় সামনে ভয় কাঁপতেছে কারণ হুজুর সাল বলে গেছিলেন জমা করার জন্য পক্ষতা করার জন্য পাল্লা পাল্লি শুরু করবে তারপরে তোমাদেরকে ভোসা দেওয়া হবে এটার জন্য আমি ভয় করতেছি মেরে মতো ওনাদের অন্তর থেকে দুনিয়ার মহাম্মত কম ছিল সেটা হলো কমে নাই ওটা জল মুখা শেষ হয়ে গেছে কি হয়ে গেছে জল মোটা শেষ হয়ে গেছে একেবারে তিন হাত গভীরে যেটা উঠে ফেলছে উমতে কাটলে তো আবার হয় উমরতে কাটলে আবার হয় না তারপরে যখন ভাঙ্গুর মাছের মুঠাটা বের করে নতুন বৃষ্টি হলে গাছ চালায় তখন মুঠা আছে তখন ওইটা কুমাই ওঠে তারপরে হয় নাকি মেরে বস্তার প্রজন্ম শাহবাদের অবস্থা তারপরে দিয়েছেন ওনার ওনাদের ইমান আল্লাহ পছন্দনীয় ইমান হয়েছে পছন্দনীয় ইমান হয়েছে আমরা তো ইমানের অভিনয় করি ইমান করি আমি তো খালের জেপেছি দ্বিতীয় তস্তি ছিল পাকিস্তানি এক জামাতের সাথে ওই একজন মানুষ ছিলেন মোহাম্মদ আলী খান পাঠানো সারা কিছু সারাদিক সেই দিশা কিন্তু আলী খান যেমন আমাদের পায়দার জামাত তিন মাইল চার মাইল ওই সামান নিয়ে হাইতে চাইতো ওই মাঝে মাঝে করতে করতান করে দোয়া করতে আর তুমি আসল দিয়ে বদলাই দাও আমাদের কি মনে পড়ে তখন যে আমি আসলটা এখনো করতে পারি নকলটা করতেছি এটি কি মনে করি মনে পড়ে না কারণ হইল ভিতরের মধ্যে এখনো বড়াই রয়ে গেছে পড়াই এমন একটা জিনিস পড়াই সমস্ত ভালাইতে আগুন পড়াইয়ের সমস্ত ভালাই চলে যায় যে মনে করা পড়াইয়ের আঙুলের সমস্ত ভালাই চলে যায় ইংলিশের পড়াইয়ের আঙুল ছয় লক্ষ বছরের ভালাই বেদা ভালাই চলে গেল খালি বললো যে আছে এরকম বিন আগুন এত খারাপ আগুন জীবনের সমস্ত আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি দেখে কি করো কিভাবে শহরে আসলাম এটা হলো ছিয়াশি সালের ঘটনা ফেব্রুয়ারি মাসে ঢাকার থেকে উনি আমাকে শোনাইলে দশ বছর আগে সে নামলা করেছে যখন সে আসছে দশ বছর আগে আধার গাড়ি চালায় দৈনিক কিছু কিছু পয়সা জমা করছে বত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা জমা হয়েছে পঁচিশ হাজার টাকা টাকা বাড়িতে দিয়ে আসছে পঁচিশ হাজার টাকা জমা দিয়ে সফরে আসছে একটা জামা নতুন বানাই আসে একটা সময় এতে গায়ে না শুক্রবার দিন গায়ে জিত আর যাদের একজনের সাথে দেখা হয়েছে সে বাংলাদেশ খবর করে গেছে সে বলতে তুমি দেখতে তো ওই দেখে তো মশা মশারই চিন্তা হবে যে আমি তো ওই মশারি কেনার পছন্দ আমার কাছে নাই আমি তো খরচ হবে মশারি সুতি কাপড়ের মশারি তারপর সিঁড়ে গেছে ছিঁড়ে দিয়ে এমনিতে যেন লম্বা থাকে চার হাত সাড়ে তিন লম্বা থাকে নিচে এখন হয়েছে আড়াই হাত আর পাঠান হইল একেবারে প্রায় সাত ফুট লম্বা মানে আড়াই বছর কি হবে মাথারটা নাই শরীর পর্যন্ত পাঁচ কাপড় দিয়ে ঢেকে রাখছে এইটা অভিযোগ তার মুখে মানা দশটা বছর করতে গাদার গাড়ি চালাইয়ে চালাইয়ে তারপরে সে দোয়া করছে কাঁদছে খবর করো আমরা একটু বিদেশে সফর করবো আর এই নিয়োগ করতে কি সমস্যা নিয়োগ করে কেউ যদি স্বার্থ মতো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দৈনিক জমা করতে থাকে আল্লাহ তালা এই আমাকে করাবেন আল্লাহ ওই সফরে আল্লাহ আমাকে আমরা নিয়োগ করি না সম্পদ কামাই করার মালিক আমি কামাই করি নেই আমার কাছে নাই এই আমি যেতে পারি না বিশ্বাস নাই যে সম্পদ আল্লাহ তালার কোথায় সম্পদ আল্লাহর এগুলা ইমানের কথা ইমানের অংশ ইমানের দুর্বলতার কারণে ইমানের অপূর্ণতার কারণে নদী ইমানের অপূর্ণতার কারণে আজকে আমাদের এই দুর্দশা আমরা যে মন্দা সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাওয়ার কথা ছিল যদি এই মধ্যে এই মদমার এসে এসে থাকতো ভালো আনন্দ সব আল্লাহতালা করেন আল্লাহর থেকে হয় আল্লাহ সারা আল্লাহর গায়ের কিছুই করতে পারেন যত আসে গায়ের সারা আল্লাহ সবকিছু করতে পারে আসমান আল্লাহ তালার গায়ে আল্লাহ ব্যতীত অন্য তিনি জমিন আল্লাহ গায়ের সম্পদ আল্লাহ তালার গায়ের হুকুমত আল্লাহ তালার গায়ের সবকিছু আল্লাহ গায় আল্লাহ নিজের পুত্র ব্যতীত কার সাহায্য দিচ্ছিলেন গ্রেহমকে জন্মতে যে রাত্রিতে সালামের জন্ম হবে ওই রাত্রিতে সমস্ত পাহারা দেবে তোকে খোলা দিয়া তাকে আল্লাহ শুক্রব করলেন কোন জিনিস ব্যবহার করে আল্লাহ সে পাহাড়ে কৌদের পানিকে দাঁড় করাই দিলেন দেওয়ালের মত কোন জিনিস ব্যবহার করলেন সেকেন্ডের মধ্যে এবার থেকে ওপার রাস্তা হয়ে গেলেন জিজ্ঞেস করেন যে সাগরের টন দিন রাস্তা বানাইছে কত হাজার কোটি ডলার খরচ গেছে আর দিন সময় লাগছে মেরে মহতনার দোস্ত পর্যন্ত আল্লাহ খুশি লাগে না আল্লাহ লাগে যার সাহায্যের দরকার তার আল্লাহ কাছে পছন্দ হয়ে যাওয়ার মধ্যে যদি ভাই হাসবি আল্লাহ আমার সাহায্যের জন্য আমার আল্লাহ সভ্যতা পছন্দ হয়েছে জীবাটাও পছন্দ হয়েছে মানুষটাও পছন্দ হয়েছে ভাই আমলটা সহি হক কেহার অহিরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন আর সিঁড়িকে ধ্বংস করতে চাইছেন নিয়োগটা পছন্দ হয়েছে আমা পছন্দ হয়েছে কি হচ্ছে পছন্দ হয়েছে তারপরে ঘোষণা আসতে অস্থির হয়ে যায় শবর করছে তাকে আগুনে নাকি পালাইতে দেন নাই। নদী কোনদিন কলাইতে যায় না নদী কি করেন কারণ নদীকে যেই জন্য যেই জমানার জন্য যেই জন্য আল্লাহ তালা নবীকে পাঠান ওইটা হলো নবীর ময়দান যেহাদের ময়দান থেকে পালানো যায় না এটা কি আর পরীক্ষা দিতে হবে ওই স্ত্রীর সন্তানকে ওই ডেয় দ্বারা ফসল উৎপাদনের ক্ষমতা নাই যে জমিনে ওইখানে এই হবে মূলতের সামের থেকে পালানোর জন্য না আল্লাহ হুকুম কে ফেরা করার জন্য আপনারা কোন দিনে ভাঙতে শুরু করেন না কারণ ওই জমানের মূর্তি পুত্র যারা ছিল তারা ছিল কঠোর কঠোর বর্তমানে যারা আছে তারা এত কঠোর না তাদেরকে বললে শোনে শোনে না তারিখটা পড়ে গেছে একেবারে বড় পুজোর সময় এতে নিয়ে তো অনেক পরিশানি ছিল প্রশাসন জিবে দিলে না করে দিয়ে দিছে তারা ওইটার জন্য বঙ্গবন্ধুর শহরে তো ধার জলের আওয়াজ শুনে নেই কথা বলতে পারবো না যে কোন মুসলিম কারণ বলে বা হক না থাকে তার হলো অন্ধকার কাকে বলে আলো না থাকে তার নামই অন্ধকার অন্ধকার যদি এমন কিছু জিনিসই তো কোনো দৈর্ঘ্যপ্রস্ত সমৃদ্ধ কোন জিনিস হতে তাহলে কিছু অন্ধকার দেখাইবেন আলো নাই তাই অন্ধকার হক নাই তাই বাহীবাই তাই বা এমনও হইতে পারে সরিয়েতে ছিল আল্লাম যে ছড়িয়ে নিয়ে আসছে এই ছড়িয়ে যায় কোন বিদরী উপাসনা যায় যদি তারা তাদের মত করে তারা করতে পারে ভাঙচুর করা যায় হয়তো বৈশ্বিত যাই ছিল তো উনি ভাঙছেন কখন সিকে চলবে না কাজ করছেন দেখাই দিয়ে গেছে আমাদের সফলেরি দায়িত্ব হলো আমাদের হাত পাঁচ রোগ নাক টান এগুলাকে ভালো আমলে ব্যবহার করা কারণ আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত অঙ্গ জিজ্ঞাসা করা হবে কোন কানে খরচ করছি ভাবে পুরো সময় সম্বন্ধে জিজ্ঞেস করা আন অমৃহী কি আপনা পুরো জীবন কোথায় খরচ করছো আর কোথায় খরচ করছো এদের সম্বন্ধে জানি না এটা এত বড় গুণা যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণার চেয়ে বড় গুণা ইমান না না এত বড় গুণা যে মুসলমানদের তো থাকবে না হাজারো গুণা করছে মুসলমান কাপের বসছে কে গুনে একটা ইমা নামে নাই হাজার গুণাকার লক্ষ কোটি গুণাকার নাম সলমান নামে যাবে এক গুন কাফের বসছে একটা মাত্র গুণা করছে আল্লাহার কারণে অনন্তটাও জাহান্নে করবে কোনদিনের হতে পারে জানি না এটা বহু বড় কারণ এই ফরজ যার আদায় হয় নাই এন এম এর ফরস এল ফরজ এই আদায় হয় তার হাজারো খরচ নষ্ট হবে নামাজ সে ঠিক মতো করতে পারবে না রোদা সে ঠিক মতো করতে পারবে না এক ভাই ছিলেন যাবে সেটা হয়নি কোনো সাথে ছিলেন গরিব মানুষ চাষের ছোট সময় এই বাসীদের খুব আদর করত সেগুলো রহমতুল ওনার আত্মজীবনের মধ্যে সাথে সাথে বার দেখছেন আমার বাপের ছবি রহমতুল্লাহা দেখছেন যে আমার বাপের ছবি চাকে নিয়ে যে পুরো মানুষ আগামী তো হস্তা করতে পারবে না আমি তো দেখেছিলাম কিন্তু আমার সমস্যা হয়ে গেছে সাথে করে নিয়ে গেলাম একবারে চার পাঁচ জনে ঘেঁদে করছে ঘেঁদে রেখা কতক্ষণ করে হারাই দিতে পারে আমরা সবাই কষ্ট করার জন্য একবার ছাতের বুদ্ধ কতক্ষণ করে দেখবে নাই নাই নাই নাই টক শেষ করে বসে থাকে নাই তারপরে সাইড শেষ সাইড করতে গেলাম ভাগে এক ভাগ বসে এখানে আরেকবার চাই করে আসি প্রথমবার চাই করে আসলো জিজ্ঞেস বলে সব মানুষ দিকে বাইসুল্লাহ বারবার করে ওই যে সাগরের ঢেউ মধ্যে যেমন নাকি চলে ওরকম ঢেউ ভেঙে চলে আসতেছে উল্টা আমি চৌ ধরছি আরে কোথায় কোথায় ঘুরতেছি তো কথা বলল না যদি না থাকে টাকা পয়সা খরচ করে সে হত্যা করতে পারবে প্রথম শব্দ কথা তো সবাইকে বলার জন্য বলে দিচ্ছেন কিন্তু খুব কম সাহায্যেই বাচ্চা জিজ্ঞাসা করে বলতেন বলতেন যে ওনার কাছে যাও আমি একজন ঠিক যে এটা বড় কঠিন ব্যাপার ব্যাপার যে ভুল বলবে তার তো শাস্তি আছে সকলের জন্য কি ভুলের বলে চলবে না এই জন্য সবার হাতে দেখো আমাদের কাছে দিয়ে গেলাম ওরা আমার ওয়ারি মেরে মোস্তরাম দোস্তর দুনিয়ার কাছে আল্লাহতালার কাছে সবই আছে এই কথা বলে ইমান তাকে নিখাত করতে চেয়েছে এবং নিখাত হয়েছে হয়েছে বিভিন্ন মন্ত্রী যে তালিমের হালকাতে বসে আলোচনা করছেন সামান্য সমস্যা দেখলে নামাজের মধ্যে ঘুরে দাঁড়াইছেন ঘুরে দাঁড়াইছেন নামাজ শেষ ঘুরে দাঁড়াইছেন মানুষ নবীজির পিছনে নামাজ পড়তেছিল তারা এতগুলো সাথে সাথে পড়তেছে নবীজি সালাম বললেন মা আলি অলি ওনাজি অমিন সে তোমাদের কোন হুকুম না জেনেছে ওই হুকুমের মাছায় করে না জানার কারণে কিছু ভুল তুই হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে একযুট করে এসে সালাম আবার কয়েকজনে জব দিছে কয়েকজনে জব দিচ্ছে না সালাম দিনের জবেনা যদি থাকতো তা আজকে বললেন ফুজুর সাল্লাম হতে গেছেন সমস্ত আমল প্রথমে নিজে করতেন করতেন আমলটা শেষ করে হাতে কলমে শিক্ষা দিতেন ওই মাদমাতিকে ফিরে দেখা বলতে খুঁজু আননি দুর্গ নদী দাওয়াতের ময়দানে ময়দানেও চালাইছেন কিন্তু সবার হাতে দেন নাই এটা কি করেন সবার হাতে দেন নাই এক মাসলা দিল ক্ষত হয়েছে একজনকে জিজ্ঞাস করছে যে ভাই আমার উপরে আমার তো গোসল খরচ এখন আমি তাদের গোসল করবো কারণ একজন তো না গোসল ছাড়া তোমার নামা দিয়ে গোসল করতে। কত জায়গার মধ্যে পানি দিলে মারা যায় নবীন সেটা দেওয়া যাবে না তবে হ্যাঁ হচ্ছে এই দুজনের উপর একটা বিশেষ আস্থা ছিল বলতেন যে তোমরা যদি কোনো ব্যাপারে একমাত্র হয়ে যাও তাহলে ওইটা আমার ব্যাপারে করছেন জিজ্ঞেস করতেন আলিরবিহ জিজ্ঞেস করতেন হাজত আব্দুল্লাহ আব্বাস সম্বন্ধে সোম্লা করে গেছে জানি না তাহলে কিন্তু বিপদ কারণ না জানার জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠায় নাই বালে ধোয়ার পরে যে আমি হাত থাকি এই সাত জন্য যে দরকার ওই দিলাম আমার জন্য শিখা খরচ আরেক প্রশ্ন হইল মাল কামাই করছে কি পাবে খরচ করছে কোথায় এই প্রাথমিক প্রশ্ন এই প্রশ্নের জবাব দেওয়ার নাকি পরিমাণ না তারা তাদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য তারা পূর্তি চুক্তিতে শুরু করে দিছে কেন এই আখড়াতের আলোচনা ধরে নাই দুনিয়ার আলোচনার ব্যাপকতা এমন যে আমাদের ঘরের বাচ্চারা এখন দুনিয়ার জন্য পাগল হয়ে যেতেছে পাগল হয়েছে সেই জিনিসটা যত কঠিন ওইটা সমাধান ছড়িয়েতে তত সহজ সরিয়ে সমাধান থেকে তত সহজ মেরে মহতর অন্ধতার প্রজুরগ এই কঠিন মুহূর্তেও ঘরের মধ্যে তালিম শুরু করে দেয় মধ্যে শুরু করে দেয় তার ঘরে আর বর্ধিনা তালিম নিয়ে তো ঝগড়া শুরু হয়ে যায় এবার স্বামী পড়তে চাই তো স্ত্রীর আসি না স্ত্রী বলে তো স্বামী ছেড়ে দেয় দুই জন্য পড়তে চাই তো প্রায় বলে দেয় তাই না যদি স্ত্রীর মেনে যায় তার কাছে নত হতে হবে আর স্ত্রীর কাছে নত হওয়ার রাস্তা হলো নিজের আখলাগকে ভালো করা ভালো আসলার কাকে বলে শোধে নেব না আজকে তার মধ্যে একটা দোষ দেখলাম তো তার মধ্যে তার গুরুত্ব আছে সবচেয়ে বড় আমি একজন অপরিচিত মানুষ ছিলাম তার কাছে তার মা বাবা তার মাতামাত্রাইছিল নাকি তা কত ভালো গুণ এই গুণটার কারণে তার সাথে কত ভালো ব্যবহার করা যায় কত ভালো ব্যবহারই করেন না কেন এই গুণের প্রতিদান হবে না আঠারো বছর বিশ বছর যে মায়ের কাছে থাকছে আমার বাড়িতে থেকে আমার সাথে ঝগড়া করে ঠিকই কিন্তু আমার কাছে জিজ্ঞেস করে বাবার বাড়িতে যায় না ভালো মানুষ থেকে আদায় করার রাস্তারিও তার সাথে কথাবার্তা বলছি তার বললাম যে একদিন বিকাশ হচ্ছে এইভাবে খবর করে খেলাম কিভাবে থাকতে তো একটা গুণ আছে সেখানে আমার গালাগালি করতে খুব শেষ করে দেবো বামের বাড়িতে দেবো না সেটা করত না চিন্তা করেন এটা কি ভুল না অহস আল্লাহ তালা মা মধ্যে বেঁচেছে গুণের পরিমাণ বেশি রাখে জন্মগত ভাবে দেখবেন দুটো সন্তান কারণ বউ হলো ছেলে এটা বয়স হলো চার তারপর হলো মেয়ে এটার বয়স হল আড়াই তার কাছে কোনো দিন দিলে মা খাও যে বাইরে তুমি খাও কি বলেন বলে না কিন্তু ভাই দিন না খুব আমাদের স্বার্থে উদ্ধার করার জন্য আমাদের হিনের স্বার্থকে উদ্ধার করার জন্য মেয়েদেরকে ব্যবহার করতে করতে করাই পথে আর মেয়েদের মধ্যে আল্লাহ এমন গুণ দিয়ে বানাইছিলেন যে তাদের দেশে আমাদের বিশ্বাস করবে স্বামীর সম্পদের হেফাজত করবে জানলো আটটা দরজা খোলা যে দরজা দেশে জানলাতে চলে গেল করতে করতে তালিম শুরু করবো না ঝগড়া শেষ করে তালে শুরু করার খালি জুন অলিদের কতগুলো অপরাধকে নদী মাফ করে দিলেন রহুদের মুসলমান থেকে বিশাল ক্ষতি হলো সত্তর জুন মুসলমান সত্য তো সহিদে হয়ে গেলেন এমন কোনো মোটকাই শুনে দেওয়ার পরে পঞ্চাশ পরে পাগল হইয়া প্রতিছে হাজির ভাই আমার স্ত্রী কালের দিন নবী যতখানি ক্ষতি করছিল আমার স্ত্রী হচ্ছে বেশি ক্ষতি করছে আমার হবে। আবার জনটাকে তার চেয়ে বেশি ক্ষতি করছে আল্লাহ মান করে মানুষ যখন কাউকে আর সেদিনে দিয়ে তার হেদায়ত তার খায়ের খায়ের জন্য দোয়া করছে তাকে আল্লাহ তালা কায়দার থেকে কুটুবি ভাবে ওই লোকটার অজন্ত তার অন্তরে মহবা করে তালিম শুরু করে ঘরে যদি তারিম শুরু করতে পারেন তাহলে আশা করি দেখে আমাদের ময়দানে নবীর সাথে জান্না সাথে বিজ্ঞাস করলেন এই হাসরের ময়দানে আখেরোতে অর্থাৎ জানলাতে আপনার সবচেয়ে কাছে থাকবে তারা বললেন যে তার আখ সবচেয়ে ভালো এক লাখ ভালো কার ভালো এক লাখটা কি পুল্লবীজি বললেন যে তার পরিবারের কাছে ভালো পরিবারের লোকজনদের কাছে ভালো হ্যাঁ এই তো অনেকে চলে আসে মার্কেটে থাকবে আর দেখেন থাকবে না কেন থাকবে না এলাকায় করা খুব কঠিন কারণ এলাকাতে এমন আছে যারা আমার আদেপান্ত সব জানে যারা আমার জীবনী জানে যারা আমার ইতিহাস জানে যারা আমার ভূগুল জানে তাদের সামনে ময়নার মতো কথা বলতে গেলে বাবা তো কি বললে ঠিক না এই জন্যে এলাকাতে ডাকতে চায় না সবচেয়ে কঠিন কারণ তাদের কাছে ভালো হওয়া সবচেয়ে কঠিন সব পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে আমরা তো পুরে অপেক্ষা ছিটে পেরে তাদের কাছে মাত চাইতে হবে পায়ে পর্ব শেষে তৈরি করতে হবে বললেন তার পরিবারের কাছে ভালো মেরে বক্তারা দশ অধিকার এত ছিল অধিকার এত ছিল যে অধিকার যেদিন তারা প্রয়োগ করতে নবীন ওই জন্য অসহায় বিশেষ করে এই দিন ওই দুই সর্দারের মেয়ে এক হয়ে যাইতো ঐতিহ্য নবীর বাড়ি করতেছে ভিতরে নবীর কোনো প্রভাব চলতো না ওই দিন প্রভাব এই দুজনের দিন হয়ে গেছে যে এখন আমাদের ভাঁতা বাড়াইছিল ওই ভাটাই করতেছি আমরা যেমন দিন পরে যেতে শুরু হয়েছিল তখন কিছুই ছিল হয়েছে তো পরিস্থিতি বলা হয়েছে মুসলমানদের অবস্থান ধর্মঘ ল আমাদের ভাষা বাড়াই এতে কোন দুনিয়ার লোক না আবদার চলতেছে মহব্বতের আবদার চলতেছে মহব্বতের লেনদেন চলতেছে একদিন হয়তো কাবু উপস্থিত নদীতালে জানেন যাই দেখলেন যে হয়তো তাই সাহা নদীতাল নদীতে দল দল করে তু যেন বলতেছে এখন লাল পাতা হয়ে গেছে কিন্তু সইতে পারতেছে না এমন চোখ পানিতে ভেজে গেছে কিছু বলেন কিছু বলেন আরেকদিন আসতে এক অবস্থা দেখে গেছিল অর্থাৎ অবস্থা স্বামী স্ত্রীর মধ্যে হবেই তুমি হাত দিতে এসেছিল কোন কামে আবার শ্বশুরে একটু শাসন করে দিলেন অপরাধের মতো বৈশলে আছে একটু ডাক্তি যেতে না আমরা তো দাবি করছি পুরা তারা লাগে ঠিক আছে এক হতো নাই সবচেয়ে আখলা খারাপ অভিব্যক্তি যে তার পরিবার পরিমানের কাছে ভালো যে আমরা তো পরিবারের সাথে দ্বন্দ্ব করতেছে তারা যেটা বলেই যে আমরা মানতে পারি না তাই আমাদের মায়েদের কথা এর জন্য দায়ী হলো আমরা আমাদের ঘরে এখন আলোচনা নেই যে আলোচনাটা শুরু করার জন্য আমাদের বড়রা হাতে পায়ে ধরছেন হাতে পায়ে ধরতেছেন ঘরের মধ্যে তালিমের হালকা শুরু করো বলে আর বাইরে খেতার মধ্যে যেগুলাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসবে ওই ধর দিনে ভরে যাবে তারা করবো আসলে তিনচিল্লা সবাই তালিম করে তাতেও চার বাজের একবার হয়ত মানুষ এমন আছে যারা এখনো তিন চিল্লা দেয় নেই চিল্লা দেয় নেই তারাও ঘরে তালিম শুরু করতে করছে না পুরো দুনিয়ার হেদায়তের আশা করতেছি আধা দিন পুরো দুনিয়াতে হেদায়তের আশা করতেছি সতের নম্বর মেম্বারের বয়ানের ঠিক তার চেয়ে বেশি গুরুত্ব হলো ঘরের তালিমে কারণ রোজানার কামের বসলে রোজানার কাম আর বসাতে আসতে হবে টাকা দা নিয়ে আসার জন্য মাইনে আসার জন্যে মানাই না দেখাইতে পারবেন না কেউ এর সাথে শূন্যতের সম্পর্ক হবে সবাই যে আমাদের ময়দানে তার মনের হবে সবার বিচার মনের অবস্থান মনে হবে যে মনের মধ্যে মনে ছিলেন তাহলে আই দেখা যাদের মধ্যে শেওলার মতো একটা জায়গা আছে ওদের জীবন জীবনের আছে তো দুনিয়ার যদি একটা শেওলার মতো একটা ছাপের মধ্যে জীবনের দৃষ্টান্ত দিয়ে দিতে পারে দাগ পড়তে থাকবে ভালো হলে ভালো দাগ ঠন্দ হলে মন্দ দাগ ওইটা নিয়ে চলে যেতে চলে যেতে হবে আল্লাহ আমাদের সকালকে শালীন অর্জন করার জন্য তোমার এই মোহামাগের জন্য জামাত জামাজ দিয়ে পাঠাইছে দাও বলো ফাজাইল বলো কালমা বলো কাবিয়ে হয়ে যাও কালমা বলো দাও নামাজ পড়তে করতে জীবনযাপন করো কামিয়াব জীবন যাপন করো ঠিক তো আজান দেওয়া হয়েছেন বেলারকে দিয়ে নামাজ পড়ে দেখেছেন কে না বালে দিয়েও চলে ডায়নি ভাবে মাত্র দায়নি ভাবে যদি একটু না বালিককে মহায় ঠিক করে দেয় তাহলে মাত্র হবে ঠেকা দেখা যদি হয় চলো ভিন্ন কথা সেটাই আছে সব বানাইতেছে সত্য ছোট সওয়াল আগে কি আছে বলো মহতার বুজুর্গ নামাজ পড়াইতে চাইছেন নদী দিনীতে মাথায় কি পরিমানে যোগ্য মানুষ মানুষ লাগবে তোমাদের সবচেয়ে বেশি জানেন দুর্গ যেমনি ভাবে নেবের দরকার থাকে বেড়ে ভক্তরাষ্টবো কালমা যত সহি তার ইমান সহিম আমরা পুরা দেশে যখন নাকি আমার দাওয়াত দাওয়াতের তরিকা দাবাতের আলফাজ দাবাতের মৌসুমটা আল্লাহ আপন কুবরতের দ্বারা পুরো করতেই থাকবে যদি নিয়োগ মাকসাদ তরিতা আর ব্যক্তিগত আমলে মওলা তার আর বাংলাদেশ সাথে যে সম্পর্ক আছে সম্পর্কে মওলা ঠিক করে দিলেন্লাহ আস্লাহ না আমার সাথে আমার মামলার সম্পর্ক ঠিক হবে আমার সহি আমার ব্যক্তি জীবন ঠিক হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক হবে যখন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হবে তাকে যত সম্পর্ক আছে এটা আল্লাহ তালের নিজে ঠিক করে দেবে নিজে ঠিক করে দিলেন এই জন্য তাহাদের তাহারা নিজেদের জীবনে মতক্ষেপ আমাদের সামনে বলে গেছে এই লোক সকল নিজেকে তিরস্কার আমরা যদি এটাকে নিজেদের ঠাপক বানায় নিতে পারি যে আমাদের এলাকায় কাম বাড়তেছে না সাথীদেরকে জুড়তে পারতেছি না সময় লাগাই লাগাই সাথীরা বসে এটা আমার আমার কোনো গুণার পানি গড়ায় ওইখানে জমা হয় আর স্বর্ণ দিয়েও যদি ও চাকারে মেরে মহতার জন্য এক কোটা পানি সেখানে জমবে না মায়ের সাথে নিজেকে বাদী মনে করে দাসী মনে করে অনেক মায়েরা শীতের দিনে সন্তান পেশাব করবে বাচ্চার ঠান্ডা লাগে নিজে ভিজে কাপড় নিয়ে আসায় শুকনো কাপড় দিয়ে বাচ্চারা আবার পেটাইবে কি বলেন কোথায় এতখানি নিজে হওয়ার কারণে সন্তান মায়ের সাথে দূরে থাকে বা অতখানি ছোট হইতে পারে না বাপের সাথে সম্পর্ক থাকে ভয় ভীতির সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক থাকে সম্পর্কের সম্পর্ক থাকে আদরের সম্পর্ক থাকে বাপ খেয়ে খেয়ে পড়ে ছেলে আসে নাই মা না বসে থাকে কি বলেন কাজে থাকে না যতক্ষণ পর্যন্ত ছাড় না দিতে পারবো এত সময় পর্যন্ত আমার সাথে জড়বে না এত সময় পর্যন্ত আমার সাথে ছাড় দিয়ে দিছে নবীর সাথে জুড়ে গেছে মক্কার মানুষেরা এত কষ্ট দিন ছাড় দিয়ে দিলেন মাফ করে দিলেন মক্কার সবাই জুড়ে গেল একজন বা আগে যারা ওই দুজন বাধে সকলেই জুড়ে গেল যে আবু সুন্দর বছরের বছর তাদের নেতৃত্ব দিছে সে আবু সুবির প্রথম দিন ছুটে করে নাই বরং নদীর গোলাম হয়ে গেছে বাতিজোর গোলাম হয়ে গেছে তার হাতিয়ার হলো আখ লাখরাম এটার জন্য আমরা এখানে আসছি আমাদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায় কার্গারী অনেকে বলে যেগুজারি এই পর্যন্ত কাম করছে এটা শোনাইতেছে এটা কামের কারগুজারি হল না এটা তারা ভাই দেখি ভাই দেখো আয়োজন আমাদের ছোট ওই জেলার মানুষ তো তুলনামূলকটা আক্ষেপ আমাকে আগায় নিয়ে যাবে যে আক্ষেপ আমাদের আগায় নিয়ে যাবে এমন না যে তাদেরকে বিভিন্ন আমলে এলাকায় একটু অনেক ভালোবাসা আজকে একটু হতো বন্ধ হয়ে গেছে মেরে পড়তে পার আসল মাকসাদ এটা না আসল মাকসাদ হলো তার কোথায় আর আমি কোথায় অন্য এলাকায় কোথায় কোথায় আর এলাকায় মেহনত করতে করতে তো দুর্বলতা আইসে গেছিল আবার এখান থেকে আবার এলাকাটি চলে গেলাম তো দুর্বলতা কাটতে চাই দুর্বলতা কাটবে দুর্বলতা এইভাবে যারা নাকি সফল করতে থাকবে আর এই জন্য সফর করতে আমার কমি হয়ে গেছে যেরকম শুনতেছি এরকম আমি করি নাই আমার ভুল হয়ে গেছে এই জন্য যেন যাবে আল্লাহতালা ওই অতীতের ভুল তাদেরকে না রশ্মি অনুযায়ী এবং আরেকজনে যে এবং কথার এই হবে উঠব সেও দিনও তার আখড়াতের আলোচনা শুনতে শুনতে সেওদেও তার ইমান আমল বানানোর জন্য তৈরি হয়ে যায় হেদায় দিতে যাবে অনুষ্ঠানে না আরেকজনকে এই জন্যে সেও যাতে আমার কাছ থেকে শুনেছিলেন সেও নিজের তৈরি যা যে হ্যাঁ আমারও ইমান ঠিক করতে হবে ঠিক করতে হবে আমি ইমান আমল ঠিক করার পথে সঠিক পথে আসি কিনা তার আলাদ হল ঠিক যত যাইতেছে আমার ভিতরে যোগ্যতার কথা আমার যোগ্যতার কথা আমার মনে করতেছে ঘনে ঘনে না আমার গোলাহের কথা মনে করতেছে যদি ক্ষণে খনে আমার যোগ্যতার কথা মনে পড়ে তাইলে বুঝতে হবে যে আমার কোন লাভ হয়নি আর আমার গুলার কথা মনে পড়ে ক্ষণে নিজেকে অবরোধের কথা খনে মনে পড়ে যেদিন দোয়া করতে করতে নিজের গুলার কথা মনে হলে আর চোখ দিয়ে পানি পানি আসে ওই যে দোয়ার হাতটা নামায় যেদিন গোলার কথা মনে পড়ে ওই দিন বুঝতে হবে আজকে আল্লাহ তারা দোয়া কবুল করতে চাইছেন আর যেদিন কোন গোলার মনেই পড়ে না খালি গোটা মুখে বলে দিল ওই দিনে আমি আমার জন্যই হাজারো মানুষের হক পথে আসার জড়িয়ে হয়ে যাবে হক পথে আসার হয়ে যাবে জড়িয়ে হয়ে যাবে আমাদের করতে কোন যোগ্যতা নাই এই কারণেই তো সেই হয়তো জিজ্ঞেস রহমতুল্লাহ জমানার থেকে দাওয়াত কিসের দিকে চলে মসজিদে মসজিদে কথা হয়েছে মসজিদের থেকে রোজানা মেহনত করে দাওয়াত মসজিদের আমলের দিকে অবক সময় চিল্লা তিন চিল্লা তৈরি করতে হবে হয়ে গেলে তো ভালো না হলে মসজিদের আমলের কথা কখন হয় বলে তখন তালিম হয় বলে চলেন আমার একটা বয়ান আছে চলেন আপনি শুনবেন অত পাশাপ জীবন আমাদের তাই। মসজিদ হলো পাক সাপ্তাহের সেও পবিত্র হয়ে যায় অন্য বলে মসজিদ হলো তহের মোত্তাহের পবিত্র ঘর আল্লাহর ঘর ওইখানে যে যায় তার গোলা মাঠ গড়ে মাঠ তার গোলাকে মাঠ করে তাকেও পাঠ করে দেয় এই জন্য কি আমাদের বাজারে জিজ্ঞাসা করবে বেগুন কাল কোথায় কালের সম্পর্ক মসজিদের সাথে থেকে থাকে শুধু আল্লাহ তাকে জান্নার দিলেন না ওই যুবক তার দেব মসজিদে কাটাইছে আল্লাহর এবারে তোর মধ্যে কাটাইছে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেবেদলতে এখন মসজিদ খোলা থাকা শুরু হয়ে গেছে এখন মানুষের সাথে মানুষের মসজিদের সাথে সম্পর্ক বয়দা একটা সুযোগ হয়েছে অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমাদের মেহান তো তারা করে নাই ওই যে আমাদের বড় যারা ছিলেন তাদের চোখের পানিতে আল্লাহ তারা মসজিদ আলাদে দিন ধরণ করেছে। যেহেতু তারা বলছে এই জামাত মসজিদে যাবে একটা মসিদ ছিল ওই মসিদ করে দিয়ে আসছে দালাল করে দিচ্ছে দেখার করে দিছে বিদেশে মে আমাদের জন্য আলাদা থাকা করছে ওই মানসামের কাছে টাকা দিয়ে এক বেলা আমার পক্ষ থেকে পাওয়া এরকম দু একটা মসজিদের নাম আপনারা শুনেন নাই শুনেন নাই দু একটা মসজিদের নাম কে তার তৈরি করে দিছে আমি গাছ থেকে গেছিলাম তার কাছে আমার বাবাই গেছিল আমার দাদার সাথে তাদের কান্নাকানি যেহেতু তারা জামাতে রোগ মস্তিদের দিকে এইটা ফায়সলা করে গেছে মস্তৃতলার জন্য দোয়াও করে সুতরাং আমাদের আমরা মসজিদে যাবে একমাত্র দিনের জন্য অন্য কোন কারণে আল্লাহ দিয়ে মানুষের সাথে সম্পর্ক পয়দা করে দিল আল্লাহর সাথে বৈরিভাগ শুরু হয়ে যাবে স্বামী ধরে লাগা শুরু হয়ে যাবে দেখবেন যে খবর এসে গেছে স্ত্রীর হাতে স্বামী খুন বাবা ফোন দপ্তর আল্লাহ এটার জন্য যদি আখানটা ভালো থাকতে চাই তাহলে লাগবে আঠ লাখ কারণ হুজুর সালুল্লাহ বলছেন হুজুর সুল্লাহ বলছেন আল্লাহর এটা যদি জিজ্ঞেস করা যে কেমন দেখে তারা মন্তব্য তোমার ব্যাপারে যেমন আল্লাহর কাছে তোমার অবস্থানটা ওই আল্লাহর কাছে তোমার অবস্থানটা কি ওই কিন্তু নবীর ব্যাপারে যদি আবু জাহানের কাছে জিজ্ঞেস করা হয় এটা তো লাগবে বায়ান করতে গেলে তো পাঁচ নম্বরে রাখা হয়েছে এক লাখ কিন্তু আসলে এতে হলে এক নম্বর এটা কি ভাই মানুষের উপকার করবে ভাবে চার বছর করার পরে পঞ্চম বছরে যে বলবে পঞ্চম বছরের যেটা করলাম এই কথা দিন হেঁটে লাগবে মনে আছে যে আপনি আল্লাহ রয়েছেন আল্লাহ বলে এটা মনের কথা না মনের কথাটা হলে দিয়ে মনের আল্লাহ হলো আমরা আল্লাহর জন্য যদি আমলের পরিমাণ বাড়তে থাকে তখন তোয়া করতে মনে চায় না এখন তো দোয়া করতে মনে চায় না করতে মনে চায় না আমি একটু চাই তো বস্তার আছে আরে আল্লাহ এত বেশ কাজ করার প্রচুর ছিলেন সেটাকে নামাজ পড়েন আল্লাহ করে আজান হয়েছে সে বের হয়েছে অর্থাৎ আজান হওয়ার পরে যদি অন্য মসজিদের ইমাম বা মোয়াজ বা এমন কোন ব্যক্তি যে ব্যক্তি ওইখানে না গেলে জামাত হবে না ওই দেখাটা কি করে আবে এই আর কেউ ব্যক্তি সেটা বের হতে পারবে না আর যে নামাজ কেন আপনি কি আমল পৌঁছাইতে পারি ডাক্তার আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারে আমল আল্লাহর কাছে কবুল করাইতে পারে নামাজের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি তাইলে আল্লাহর খায়ের খাজানা থেকে আমার কাছে খায়ের আসবে তারিফ করা দোয়া করা এর দ্বারা আবাসের মধ্যে হিংসা বিদ্যাস দূর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দূর হয়ে যাবে এই দাওয়াত নিয়ে আপনার সারা দেশে সারা বিয়েদের ছড়াই আল্লাহ কবুল করে নগদ চার চার মাসের জন্য নগদ চার চার মাসের জন্য হিমত করি ভাই এই মজলা তো আল্লাহর যাওয়ার মজবা এই মজলা যদি যায় থেকে নতুন মানুষের নাম লেখার নাই আর এখানে জামাত বানানের লোক পরামর্শ নাম লেখাই দেয়